সালামুকুম ওরমতুল্লাহ ববরকতুলিল্লাহুলিল্লাহ মোসাই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 লাহু আলা মুহ রাজিত ونشهد أن سيدنا وصندنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله الذي علمه الله فأحسنت عليماً وأدبه الله فأحسنت أديباً ثُمَّ بَعْثَهُ اللَّهُ إِلَى كَافَّةِ النَّاسِ مُعَلِّمًا <travailler> اللَّهُمَّ فَصَلِّ وَسَلِّمْ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحَابِهِ জু ঋতিিবৈলমই উমতি ও ফুকা ই মিলতি ইপতি অজময় আমি মি শৈপ নিজী বিস্মিল্লি রাহ নিহি কু সানি অল সহ ইউনুকি অনু ঋজু লুয়ৌমপিয় মতিকল্পু মংসূর বর কিতা কফা নফি কল্যৌ মাল হিব মনি তদী নফসি ও মন্দ ইন্ مَا يَظُنُّ عَلَيْهَا وَلَا تَذِيرُ وَاذِرَةٌ إِذْرَاخَرَا وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّى نَبْعَثَ رَسُولًا বার কাল কুমব্বর আনিল কুম্ব আয়াতি হক হিসুর মুসলমান কোটো কে কি জর মুসলমান কোটোকে আফকার কী নত হুদা দাদি চেয়ে তাবিল বান কর চে তু খুদ কাজ শরিয়ত করই যা মুসলিম কো হিন্দ কি ইজাজ না দান সময় হে মম্ল কে হিন্দরফ তমাশা ইসলাম হে মাহবুষ মুসলমান হ্যা সলাম হ মাহবুস মুসলমান ম মোহরম সদরে জলসা ওয়াজবুল এহতরাম গ্রামী কদর হজরাতাম সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সুপ্রিয় যুবক তরুণ ভাইরা প্রাণপ্রিয় ছাত্র ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দান ও বনেরা মহান আল্লাহ রবুল্লা আল অপরিসীম দয়া রেহসান আল্লাহবুল আলমিন আমাদেরকে আজ ২৭ মার্চ দুই ইংরেজি তারিখে সুনামগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত হবতপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবতপুর ফিলফুল ফুজুল সেবা সোসাইটি কর্তিকে আয়োজিত আজকের এই আজিম উসান তফসিরুর কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই আমরা সবাই মহান রবুল আলমিনের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আলোচ্যসূচি দেয়া হয়েছে আপনারা ঘোষণায় শুনেছেন সুরায়ে বনি ইসরাইলের তেরো চোদ্দ পনেরো নম্বর আয়াতের আলোকে আলোচনা করার জন্য সেই প্রেক্ষিতে আমি আপনাদের সামনে ফুকবা এবং দরুদ শরীফের পর সুরায় বনি ইসরায়েলের তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর আয়াতিকারী মাতিল আবাদ করেছে কথা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই एन बर्तमान ए जहफिलर संख्या मोटामुटी कम नय कर्भाग्य हत्यम महफिल अनुष्ठित होते मध्य परवर्तन पर हईते हैं कारण हिसाब जतटूक देखते मोटामोर मध्य हमारा तीन दल मानुष एक दल हक्ता दल हल आयोजक और एक दल हल श्रोता আমরা তিনও দলের একলাসের মধ্যে কমি আমরা যারা বক্তা আমরাও গতানুগতিক হইয়া গেছি প্রফেশনাল হইয়া গেছি আর আমরা যারা আয়োজক আমরাও প্রকৃতপক্ষে এই আয়োজনটা কেন করি এর লক্ষ্য উদ্দেশ্য কি এটা আমাদের জানা থাকে না আর আমরা যারা শ্রোতা আমরা মাহফিলে আসি বালো বালো কণ্ঠস্বরওয়ালা বক্তাদের ও শোনার জন্য প্রকৃতপক্ষে আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী হিসাবে নিজেকে হেদায়তের মুখাফেকি বানাইয়া আমরা মনোযোগ সহকারে শুনি না এই তিনপক্ষ মানুষের ত্রুটির কারণে আগের সময়ে সরকারের দো আলম জানাবে মোহাম্মদুর রসুল্লাহ দুই এই সংগঠনের পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয় একজন সদস্য যদি বেনামাজি থাকেন আপনার একটা প্রভাব এই মাহফিলের উপরে পড়বে এই মাহফিলের দ্বারা অন্যরা যেমনিভাবে উপকৃত হওয়ার কথা ছিল তেমনিভাবে উপকৃত হইতে পারবে না এই জন্য হিলফুল ফুজুল সেবা সোসাইটির একটা সদস্যও বেনামাজি থাকবে না আমি আর একটু বাড়াইয়া বলব যারা দায়িত্বশীল আছেন হিলফুল ফজুল সেবা সোসাইটির उनारा सदस्य मध्य जरा बेनी आनंद के नाम पढ़ार आहवान कर तीन नोटिस सदस्य बेनमी थाना बरखास्त करोसाइटर सदस्य हवर उपयुक्त नय मने कष्ट गले कर देवे দুই নম্বরে যদি এর প্রকৃত সুফল পেতে চান তো কন্ট্যাক্ট করিয়া আগে কন্টাক করিয়া যে সমস্ত বক্তা বয়ানে যায় ওনাদেরকে দাবাত দিবেন না কারণ এই কথার আসর হবে না তিন নম্বর আপনারা যারা শ্রোতা হবেন শ্রোতাদের মধ্যে তিন ক্যাটাগরির শ্রোতা আছে তিন শ্রেণীর এক শ্রেণীর শ্রোতা হল প্রজাপতি মার্কা আরেক শ্রেণীর শ্রোতা হল বিমরুল মার্কা বল্লা মার্কা আরেক শ্রেণীর শ্রোতা হল মৌমাশি মার্কা কথা বুঝতেছেন ফুলের উপরে যে ফোঁকাগুলা বসে এই ফোকাগুলা সাধারণত তিন প্রকার হইয়া থাকে এক প্রকারের ফোকার নাম প্রজাপতি আপনাদের এলাকায় কি বলে তো আমি জানি না প্রজাপতি চিনেন আপনাদের এলাকার ভাষায় কি বলে প্রজাপতি সকর এইটা ফুলের উপরে বসে এক ফুলের থেকে আরেক ফুলে আরেক ফুলের থেকে আরেক ফুলে শুধু ঘুরিয়া বেড়ায় কিছু আহরণ করে না फोका अटार नाम हल मौमी मऊमासि फिर बस फुलर मधु आहरण करौ चा मध्य जमा क्यों मौ चा भांगिया जदि चिप दे तो मौचाकर रसर मत मधु पड़े और एक प्रकार फोका आ এটারে আমাদের দেশে বল্লা বলে বল্লা আপনাদের দেশে কি বলে এইটা ফুলের উপরে বসে ফুলের থেকে বিষ আহরণ করে বিষ যদি কাউকে একবার কামড় দিতে পারে ওই বেচারার দুই চার ঘন্টার আরাম হারাম হইয়া যায় ঠিক না ব্যা ঠিক ঠিক মাহফিলের শ্রোতা তিন প্রকার एक प्रकार श्रोता प्रजापतर मत एरा विभिन्न महफिले श्रोता हया जाए बयान शुने कोड़ार डिम किस आहरण करना जी खाली बाड़ी जाए खाली अब बाड़ीत फरत आसे महफिलेर बयान महफिले जाए जार कारण सारा जीवन बयान शे एवं मध्य कोवर्तन आसे ना বয়ান শোনার আগের দিনও মিথ্যা কথা কয় পরের দিনও মিথ্যা কথা কয় বয়ান শোনার আগের দিনও নামাজ পড়ে না পরের দিনও নামাজ পড়ে না বয়ান শোনার আগের দিনও পরের হক নষ্ট করে আগের দিনও পরের হক নষ্ট করে পরের দিনও পরের হক নষ্ট করে না বয়ান শোনার আগের দিনও মদ খাইয়া কারেন্টের ফিলিয়ারকে জড়াই ধরি কয়া বা ভালো আছেন নি। পরের দিন এই থাকে আপনাদের এলাকায় হয়তো নাই আমার এলাকায় আছে সন্ধ্যার সময় মদ খাইয়া কি করে কারেন্টের ফিলারকে জড়াই ধরি আলো আছেন এই জাতীয় বদভ্যাসগুলা যদি বয়ান শোনার আগেও থাকে পরেও থাকে তো মাঝখানে বয়ান শোনার দ্বারা লাপটা হইল কি কথা বুঝতে পারছি না পারি নাই দ্বারা কিছু উপকার হইতে হবে না আরেক প্রকারের শ্রোতা হল মৌমাসি মার্কা এরা মাহফিলে যায় বয়ান শুনে বয়ানের মধ্যে মধু মার্কা যে সমস্ত আলোচনা আসে আল্লাহ আল্লাহাকের আদেশ নিষেধের কথা নবীজির হাদিসের কথা এবাদতের কথা নামাজ রোজার কথা जिकिरकार कथा कुरान तलावतर कथा दरुद शरिफर कथा दान सत्कार कथा गुना छड़ार आलोचना जिसमस्त आगे आहरण कर आहरण कर मानी मनोजोग सहकारे शुने दिले मध्य अटकइया बाड़ी नहीं जाए कथार चेष्टा कर जार दर जीवन मध्य परन साधित है एगला हल मऊमाछिर मत श्रोता प्रकारता मत एरा ब शुने बनते सुनते विष आहरण कर विष आहरण कर अर्थ की अर्थात एरा बयान शुने शुदू खेयूर को जगह बुल हुलदरार खेले थे একটু সামান্য কোথাও যদি একটু ভুল পায় সাথে সাথে কাগজের টুকরে একটা লইয়া প্রশ্ন আকারে লেখি হাতে হাতে দরাইয়া দেখো এসে যে পৌঁছে গেত আর নতুবা পরের দিন সকাল থেকে রাস্তা ঘাটে হাটে বাজারে শুধু সমালোচনার সমালোচনা করে বেড়া। আমল করার তালে নাই সমালোচনা করার তালে থাকে বালগুলার পিচে নাই একটা খারাপ পাইলে সেটার তালে থাকে এগুলা হল বোলা মার্কা বিষাহরণ করে আমার বন্ধুগণ আপনারা এবার বুঝে থাকলে আমাকে বলুন এই তিন প্রকারের কোন প্রকারের শ্রোতা আপনারা হইতে চান দেখি মৌমাসি মার্কা শ্রোতা কে কে হইতে চান আল্লাহ কবুল ফরমান হাত নামান मऊ मासीिमार का श्रोता हईते हेले मनोजर दरकारा नहीं मनोजामाजी कथा बना भाईरा दोस्त अहबाब अकबर दुनिया मध्य आल्लाक जो किचू सृष्टि कर এই সব কিছু আল্লাহ আল্লাহাকের নিদর্শন আল্লাহাকের কি নিদর্শন এক একটা জিনিস এক একটার এক্সাম্পল কিন্তু আমরা আসলে বুঝি আমরা আসলে কি বুঝি আজকে যে আয়াত আমাকে আপনাদের সামনে আলোচনা করার জন্য দেয়া হয়েছে এই আয়াতের সারমর্ম কথা হইল আমল নামা সারমর্ম কথা কি আমল নামা আমল নামা বুঝেন আপনারা নামায় আমাল যেটাকে বলা হয় নামায় আমাল আমাদের বাংলা ভাষায় বলে আমল নামা আপনাদের সিলেটের ভাষায় কি বলে তো আমি জানি না আমল নামা এই আমল নামা সম্পর্কে আয়াতের মধ্যে বর্ণনা আমল নামাটা কি আপনারা গ্রামের মানুষ যদিও কিন্তু সুনামগঞ্জ শহর তো আছে এখন মুরব্বী যেনারা আছেন পুরাতন ওনাদেরকে আমার বুঝাইতে একটু কষ্ট এখন বর্তমানে বিজ্ঞানের একটা আবিষ্কার আছে অত্যাধুনিক আবিষ্কার সিসি ক্যামেরা ক্লোজ সার্কিট ক্যামেরা এটা বিভিন্ন বড় বড় স্থাপনাগুলোর মধ্যে জরুরি জরুরি স্থাপনাগুলোর মধ্যে বড় বড় দোকানগুলোর মধ্যে আপনার এই সিসি ক্যামেরা বসানো থাকে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং বাহিরে আবার বিজ্ঞপ্তি লাগাই যাওয়া থাকে অত্র প্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাদির এই বিজ্ঞপ্তি লাগাই যাওয়া থাকে যাতে সেখানে কেউ অন্যায় করতে চিন্তা করি করে যে এইখানে আমি অন্যায় করব ক্লোজ সার্কিট মধ্যে সিসি মধ্যে সব ধরা পড়বে সব রেকর্ড হবে আমি ধরা পড়ে যাব এই জন্য এই বিজ্ঞপ্তি যেখানে লেখা থাকে এই বিজ্ঞপ্তি নজরে আসার পরে মানুষ সেখানে অপরাধ করতে চিন্তা করি করে ঠিক না যদি দুনিয়ার মানুষের পক্ষে क्लोज सार्किट कैमरार माध्यम प्रत्येक मानुष्ट गमनागम गुमन। प्रत्येक मानुष्य आचाराचरण प्रत्येक मानुष कर्मकांड भिडियो रेकर्ड करिया कथबार्ताह कर्मसह उभये धारण कर उभये संरक्षण करिमिनल क्राइम करार पर তাকে ধর তার সামনে যদি ওই ভিডিওর ফুট যদি পেশ করা সম্ভব হয় যেটাকে সে অস্বীকার করতে পারে না তাকে শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া যায় দুনিয়ার মানুষ যদি পারে হাকমুল হাকমিন রব্বুল আলমিন পারে কিনা বলে জি জিনিস দুইটা জিনিস কয়টা एकटार नाम कथा नाम क्या कथाटार नाम कथाडी कथा रेकर्ड कीडीओं बेहरा दुस्त आहबाब यूटा के संरक्षण कर कम्पिवटारे मध्य रखा जाए सेभ कर रखा जाए जो प्रयोजन তখন কম্পিউটারের থেকে ফুটা বাহির করি এটা যে কোন টিভি স্ক্রিনের মধ্যে এটাকে ক্লাস করা যায় আল্লাহ ফাকরমন্দা এই সিসি ক্যামেরার আবিষ্কার এটাও তোমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এটাও তোমাদের জন্য একটা নিদর্শন এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো যদি দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা বসাইয়া তোমাদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে পারে আমি আল্লাহ পারি না আল্লাহুল এই এক নম্বর কোরআন শরীফ এমন এক গ্রন্থ এর মধ্যে নাইজি এমন কিছু নেই এর মধ্যে নাইজি এমন কিছু নাই আমার ভাইরা দুস্তাহবাব দুঃখের বিষয় হল আমরা আখের ই জামালার মুসলমান শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা কোরআনের জ্ঞানের থেকে দূরে। আমরা দুনিয়ার সব জ্ঞান বুঝি কিন্তু কোরআনের জ্ঞান বুঝি না দুনিয়ার সব জ্ঞানের মূল্যায়ন করতে জানি কিন্তু কোরআনের জ্ঞানের মূল্যায়ন করতে জানি না যদি কোরআনের জ্ঞানের মূল্যায়ন করতাম আমার ঘরে আমার ঔরসে একজন দুইজন পাঁচজন সাতজন দশজন পর্যন্ত সন্তান পাঠাইলেন আমি একটা সন্তানকেও মোহাম্মদুর রসুল্লাহ ছাত্র বানাইছি একটা সসন্তানকেও মদিনার নবীর ছাত্র বানাইছি মদিনার নবী শিক্ষক নয় শিক্ষক নয় মদিনার নবী হে দুনিয়ার মানুষেরা আমি গোটা পৃথিবীর মানুষের জন্য ইন্টারন্যাশনাল প্রফেসর হইয়া দুনিয়াকে এসি আল্লাহ ফাকবুল আলম গোটা পৃথিবীর মানুষের জন্য আমাকে ইন্টারন্যাশনাল প্রফেসর বালাইয়া দুনিয়াকে পাঠাইছেন हुजूरी पक सल्लाम शिक्षक छिले ईश्वरचंद्र विद्यसागरों शिक्षक छिल तुस्तब मुसलमान ओरसे जन्म निया मुसलमान नाम धारण कर मुसलमान परिचय दियाार ओरसे अल्लाह फकरबीन दू चार पांच जन सात दस जन एक सन्तान के मोहम्मद रसुल्लामें सागरिक बनाइए मिललना সবগুলাকে ঈশ্বরচন্দ্র কিভাবে প্রমাণিত হবে যে আমার কাছে শুধু মুখে দাবি করলে দাবি হয় না দাবিকে বাস্তবে প্রমাণ করে দেখাইতে হয় গুফতমায় আবলা আগার তু আসে কি আবলা আগার তু দাওয়ায়ে মুসলমান মুসলমানের জীবনের একমাত্র ফুঁজি গ্রন্থ কোরআনে করিম এর মধ্যে কিন্তু বর্তমান দুনিয়ার মুসলমানেরা কোরআন শরীফ তাদের বাড়ির দরজায় দরজায় এতিমের মতো ঘুরতেছে এতিমের মতো আমার বেহরা উস্তা বাপ একটা এতিম ছেলেকে যেরকম তার বাপ যেহেতু নাই কেউ তাকে ঈদের কাপড় কিনে দেওয়ার নাই কেউ তার দেখে উমত পে তে আজিব পড়া হুদীনে বড়ি শান্তে পর দেশ মে ও আজ গরিব জিদুরগু থে কবি সিরাজ উস দিন মে খুব ভাই ছে আব ভাই জুদা হমনে দেখতে দেখা যা আলেমের সংখ্যা বেশি অনেক আলেম অনেক মাদ্রাসা কিন্তু আমার ভাইরা দোস্তবাব ইনসাফের সাথে একটু জরিপ করে দেখুন এক একটা গ্রামের মধ্যে এখনো আলেমের পার্সেন্টেজ কত আমার মনে হয় যদি জরিপ করা হয় এখনো বাংলাদেশের জনসংখ্যার তুলনায় ফার্স্ট পার্সনের বেশি আলেম হবে না ফার্স্ট পার্সনের বেশি আলেম হবে না আমার ভাই আপনি স্বীকার করুন আর নাই করুন কিন্তু যারা আলেম এরা মোহাম্মদুর রসুল্লা রসুল্লাহামের কি ছাত্র আর যারা আলেম হয় নাই কোরআনের অর্জন করতে পারে নাই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই এরা মোহাম্মদুর রসুল্লাহামের ছাত্র নয় আমার আব্বারা जद के आल्लाफाकौफिक दिए जैसे आल्लाफाक चिंता देखा कुरान शिक्षा शिक्षित करतेजी छात्र बनाई कुरान के माया कर प्रमाणित भैया इंग्रेजी शिक्षित जिसमें भाइया স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন রাজনীতি করেন যে আমার ছোট ভাইয়েরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এখন লাইব্রেরিতে ভুরে ভুরে পাওয়া যায় কোরআন শরীফের বাংলা অনুবাদ গ্রন্থ একটা বাংলা অনুবাদ গ্রন্থ বাসায় রাখেন প্রতিদিন এক এক পাতা কইয়া কোরআন শরীফের বাংলা অনুবাদে স্টাডি করেন ৩০ পারা যখন শেষ হবে দেখবেন আপনার এই সিনহাটা পরিপূর্ণ একটা জ্ঞানের ভাণ্ডারে রূপান্তরিত হয়ে আছে আল্লাহ ফাতবুল আলমিন কোরআন শরীফের মধ্যে এরশাদ করেন মাইলিন माइअल फिजू से उच्चारण करे ना मिन कॉलिन कथा से बोले ना कोथा इल्ला लदाही मगर तार निकट राकीब पहारादार फेस्ता आगरानी करके वाला फेरस्ता आर्थे परिदर्शक फेरस्ता आ दोस्त राय प्रेमिकार दु जन प्रेमिक प्रेमिका के प्रेमिक प्रेमिक के।, के लुके या लुके पहारा दारि गोफने गोफने पहारा दारि से प्रेमिकारी को देखा करते जन के पहाारा दारी गोपने गोपने रखावकोले আল্লাহ ফা রবুল আলমিন বলে দুনিয়ার মানুষেরা শত সহস্র কোটি মানুষ যত মানুষ দুনিয়াতে আমি বানাইছি প্রত্যেকটা মানুষের সাথে গুপ্ত পরিদর্শক ফেরেস্তা আছে গুপ্ত পরিদর্শক ফেরেস্তা আমার বাইর আস্ত আহাব দুনিয়াওয়ালাদের সিস্টেম মধ্যে এই সিস্টেম আছে কি নাই দুনিয়াওয়ালাদের সিস্টেম এটির মধ্যেও এই সিস্টেম আছে গোয়েন্দা সংস্থার লোকেরা ডিবির লোকেরা এসবির লোকেরা এন লোকেরা জায়গায় জায়গায় এমন বেশ ধারণ করিয়া বেড়ায় সর্বসাধারণ মানুষ তাদেরকে চেনার উপায় নাই আমার ভেয়েরা দোস্ত আমাদের ফেনীতে একদিন এক কাজে আমি এসপি পি অফিসে গিয়েছিলাম এসপি সাহেব আমাদের বন্ধু বান্ধবদের মধ্য থেকে ছিল যখন আমরা বাইর হইয়া আসতেছি এসপি সাহেবের অফিস থেকে আমাদের এসপি সাহেব বললেন হুজুর আমার গেইটে একটা সাপুরিয়া সাপ খেলা দেখেছে আপনারা সেখানে দাঁড়াবেন না আপনারা সেখানে আমি জিজ্ঞেস করলাম ভাইজান কেন বলে হুজুর এটা সাপড়িয়া না এটা গোয়েন্দা এস পি সাহেবের গেইটে সাপ খেলা দেখেছে সাপড়িয়া আর এসপি সাহেব বলতেছেন এটা সাপড়িয়া না এটা গোয়েন্দা আপনারা সেখানে দাঁড়াবেন না আমার বেহরা দু কখনো পাগলের বেশ ধরে থাকে কখনো বদলা কামলা লেবার কুলি মজুরের কাজ করে কখনো সাপড়িয়ার বেশ ধরে থাকে কখনো বিক্ষুকের বেশ ধরে থাকে আপনি চীনের উপায় নেয় এই গুপ্ত আমার বেহরা গুপ্ত গোয়েন্দা আল্লাহবুল আলমিন বলে মন্দা তোমাদের সিস্টেম থাকে। আমার মধ্যে থাকবে না কেন আমিও তো সার্বক্ষণিক তোমার পিছনে গোয়েন্দা লাগাইয়া রাখছি এমন একজন ফেরেস্তা তোমার পিছনে আমি নিয়োগ দিয়া সে গোপনে গোপনে তোমার সমস্ত কথাবার্তা সে পাহারাদি করে তোমার সমস্ত কথাবার্তা সে রেকর্ড করে আমার বেয়েরা কিন্তু তুমি তাকে চোখে দেখতে পাও না সে যে তোমার সাথে আছে তোমার কথাগুলাকে রেকর্ড করে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আকবর আল্লাহ আকবলালি শুধু রাকিব শব্দ বলিয়া বন্ধ করেন নাই সাথে সাথে বলছেন আতীত আতীত শব্দের অর্থ হল অ্যাকাউন্টেন্ট ब्धर अर्थ की अकाउंटेंट गणन करी सकाल सं प्रयोजने दरकारी बेदरकार दामी बेदमी अर्थबह अनर्थक कत कथा बोलतेस तुम्हें मन करस एक शब्द बद पड़े आल्ला फबुल आलमीन बोले शब्द बद पड़े ना प्रत्येक शब्द के गणना करिया कर ওই পরিদর্শক পাহাড়দার ফেরস্তা সবগুলাকে কথাবার্তা কোথার থেকে আসলো আমি এত কথা কোন সময় বললাম এই খারাপ কথাটা কোন সময় বললাম আলেম ওলামাদেরকে কখন গালি দিলাম ওলামা একরামকে কখন কটুকু করলাম ইসলামের বিরুদ্ধে আমি কখন কথা বললাম কিন্তু এই চিন্তা চিন্তা পর্যন্ত সীমাবদ্ধ অস্বীকার করা যাবে না কারণ কণ্ঠস্বর তো ফাল্টো যায় না কণ্ঠস্বর ফাল্টানো যাবে না অরিজিনাল দুনিয়ার কণ্ঠস্বর সেই রেকর্ড আল্লাহ কে আমাদের ময় খুদার ক্ষুধার কোষন বাজাইয়া দিবে ক্ষুধার কোচন অরিজিনাল দুনিয়ার কণ্ঠস্বর কে আমাদের ময় জানে আল্লাহফাক রেকর্ড বাজাইয়া দিবে তখন অস্বীকার করার কোন সুযোগ থাকবে না আল্লাহ বন্দা তোমার দুই কাঁদে আমি ফেরস্তা রাখছি দুইজন দুইজন এই আল্লাহ আকবর ফেরস্তা ফেরস্তা शब्द अर्थ हल समित शब्द लिखकगण लिखकगण बी अल्लाहफा बुजाइन अल्लाहफा बंदा से तुम कथार बेपारे तुम क्या कथागुलते क्षूल लिपिबद्ध होते आल्लाफाक আমার সম্মানিত ফেরেস তারা রাইটার হইয়া তোমার দুই কাঁধে অবস্থান করতেছে এই রাইটাররা যত জায়গায় যত কাজ করতেছ সাত সমুদ্রের তলায় যাইয়া দুই রাষ্ট্রের রাষ্ট্রপতি গোপনে গোপনে ইসলামের বিরুদ্ধে কি পরিকল্পনা করতে আস আমার সেই রাইটার ফেরস তারা লেখক ফেরেস তারা সম্পূর্ণ লিপিবদ্ধ করতে আছে। লিখতে লিখতে লিখতে লিখতে আল্লাহ আকবর এটা একটা বিশাল পুস্তকেরা কৃতি হইয়া যাবে বিরাট একটা বই হইয়া যাবে এই বইটার নাম হবে না ভাইয়া আমাল আমল নামা বই এটার নাম হবে কি আমল নামা আমার বেয়ের দোস্ত কেয়ামতের ময়দানে মানুষ যখন কবরের থেকে উঠবে আল্লাহ আকবর কবরের থেকে যখন উঠবে আল্লাহ ফকরবুল আলমিন শত সহস্র কোটি মানুষের কবরের মুখ খুলে দিবেন কবরের মুখটাকে উন্মুক্ত করে দিবেন উন্মুক্ত করে দেওয়ার পরে যখন মানুষ কবরের থেকে উঠতে থাকবে প্রথম বিষয় হল ফরনের মধ্যে কোনো বস্ত্র থাকবে না ফরনের মধ্যে কোনো বস্ত্র থাকবে না আল্লাহ আকবর এক মিনিট টাইম দিলাম যাদের ফ্যাট বরি গেছে এরা সবাই উঠি যান পরে আর উঠা যাবে না এক বাচ্চা তার উজিরকে জিজ্ঞেস করছিল উজির আমার দেশ কেমন চলতেছে উজিরে কয় জাহাফন আড়াত দলের মতো চলতেছে বেড়া চেন তো কি আমাদের দেশে কি কয় মেরি ও আচ্ছা বেড়া বেড়ি তো বাচ্চা উজির কে জিজ্ঞেস করতেছে উজির আমার দেশ কেমন চলতেছে উজির কয় যা হো বেড়ার দলের চলতেছে বেড়ার দলের মতো চলতেছে এটা বলিয়া উজির কি বুঝাইতে চায় বেড়ার মধ্যে একটা স্বভাব আছে একটা যদি একদিকে ছুটে বাকি সবগুলা ভীষণে ভিজনে ছুটে আর চিন্তা ভাবনা নাই আর চিন্তা ভাবনা নাই একটা ছুটলেও সে বাদশা তো বুঝছে উজির কি বুঝাইতে চায় বাদশা বলে উজির তার মানে কি তুই আমাকেও বেড়া বানাইলি उजिर की जाबना बादशा बोले तर बड़ स्पर्धा तरह कथार गर्दान प्रमाण कर जी प्रमाण करते ना परस तर उजिर क्या हाँ प्रमाण करबा दी हजार्ट टा दिन और एक सप्ताह समय दिन বাচ্চা বলে ঠিক আছে দিলাম এই হাজার টাকা আর এক তোকে দিলাম যা প্রমাণ কর। উজির এই টাকা লইয়া সপ্তাহে স্বর্ণকারের দোকানে যাইয়া স্বর্ণকারকে বলে ভাই আমারে স্বর্ণ দিয়ে একজোড়া জুতা বানাই দে স্বর্ণকার বলে ওরিফ পাবারে স্বর্ণ দিয়ে একজোড়া জুতা বানানো এটা তো কথা না হ্যাঁ অনেক টাকা কয় কত টাকা আসবে কয় কমের মধ্যে উজির জিজ্ঞেস করে ডেলিভারি দিবি কবে কয় বৃহস্পতিবারে বিকেলে উজির বলে ঠিক আছে বৃহস্পতিবার বিকেলে হলে আমার চলবে কারণ আমার শুক্রবারের দরকার বৃহস্পতিবারে বিকেলে আসি পুঁজির স্বর্ণ থেকে জুতা জোড়া ডেলিভারি লইয়া বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়া তাকের উপরে সুন্দর করে জুতা জোড়া রাখছে শুক্রবারের জুমার নামাজের যখন আজান তখন এবার একটা জুড়া জোড়া একটা জুতা তাকের উপরে রইয়া গেছে আর একটা জুতা পকেটের মধ্যে ঢুকেছে আস্তে আস্তে মসজিদের দিকে হাঁটা শুরু করছে জুমা মসজিদের সামনে আসি বাইরে বাইরে শুধু ঘুরে ভিতরে ঢুকে না অন্য সব মুসলিরা ভিতরে ঢুকে পুঁজিরা ভিতরে ঢুকে না উজিরা টাইমে খালি দেখে আর কোন মুসল্লি বাকি আছে আর আস্তে আস্তে উজির ভিতরে ঢুকছে ডুকার সময় ফকেটের থেকে জুতাটা বাহির করি মসজিদের দরজার একদম মাঝখান বরাবর বাহিরে দিই জুতা রাখি তুই ভিতরে ঢুকছে তো বসছে দরজার পাশে যখন নামাজ শেষ আমাদের দেশে কিছু মুসল্লি এখন সালাম ফিরানোর পরে ম্যাম সাহেব যখন মোনাজাত দিয়ে দিছে হ্যাঁ এবার কিছু বাইরে যেতেছে বাইর সময় এই সামনে জুতে এটা পড়ছে একজন চিৎকার করে উঠছে ওরে বাবা রে রে সন্ন্যাস জুতা একটা ইটাক পথার থেকে আসলো এক এরকম চিল্লা স্ক্যান চিৎকার কেন করছ মসজিদে শুধু তোরা নামাজ পড়ার জন্য ঢুকিস না আরো কেউ ঢুকে ফেরাস্তাঢুকে না নামাজ পড়ার জন্য এটা ফেরাস্তা জুতা এটা ফেরাস্তা জুতা যত জনে এটা ধুইয়া পানি খাইবা নতুন ফুরাতন জটিল কঠিন যত রোগ আছে সব চিকিৎসা হয়ে যাবে আল্লাহ আকবার এই শুরু হইলো জুতা দোয়া ফানি খাওয়া আর এই সমস্ত সংবাদ তো এগুলা শৈতানে প্রচার করে এইবার চতুর্দিকে আশেপাশের আরো যত জুমা আছে সব জুমা খবর হইয়া গেছে যে অমুক বাড়ির দরজায় জুমা মসজিদের সামনে ফেরেস জুতে একটা পাওয়া গেছে সব নতুন মুসল্লিয়া এর মধ্যে চমচে একটা যে ইয়া বাচ্চাকে সংবাদ পশেছে যা আমাদের মসজিদের সামনে ফেরেস জুতে একটা পাওয়া গেছে যত জনে দুইয়া পানি খেতেছে সব রোগ চিকিৎসা হইয়া যেতেছে আপনার তো পুরাতন বেদনা রোগ একটা আছে কোন একটু যাইয়া দেখবেন কিনা বাচ্চা কথা তো ঠিক সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা তো ঠিক না চল যাইয়া দেখি আসে আমার বেয়ের দোষ বাচ্চা হুজুর আসছে বাচ্চা হুজুরা জুতা ধোয়া পানি খাবে বাচ্চা হুজুরকে দেখি গ্লাসেরে সুন্দর করি দুইয়া একবার জুতারে তিনবার দুইয়া এক গ্লাস পানি দেওয়া উচিত বাচ্চা গট গট করে পানি এগুলা যখন পান করি শেষ করছে উজির তো পাশে বসা আছে উজির কয় যা ফোনা বেয়া দলি মাফ করবেন কার জুতা খেলে বাচ্চায় কয় ফের জুতা উজিরা কয় যা ফোনা ফেরাস্তার জুতা তার প্রমাণ কি যদি ফেরাস্তার জুতা হইয়া থাকে ফেরাস্টা ইটা একঠেং গিয়া নাকি জুতা আর একটা গেল কোথায় বাচ্চাও তো কথা ঠিক তাহলে তুই কি বলতে চাই যা ফোন করবেন জুতা বাচ্চা তাহলে তোর জুতা নেই খাওয়াইছি যা ফোনা তোর জুতা সেটা প্রমাণ কর আপনি একটু বসুন আমি একটু আসি দৌড়াইয়া বাড়িতে আমার পায়ের জুতা কিনা দোনোটা বাচ্চা কয়ে কথা তো ঠিক তোর পায়ের জুতাই তো তাহলে তোর জুতা দোয়া পানি আমাকে কেন খাওয়াইনি উজুরে একবার যা এই ক্যা মাথা বাঁচানোর আপনি তো বলছেন আমার মাথা কাটবেন এখন মাথা কাটার থেকে মাথাকে বাঁচানোর আর কোন উপায় ছিল না আমার কাছে একটাই উপায় ছিল আপনার দেশটা যে বেড়ার দলের মতো চলতেছে সেটা প্রমাণ করানোর জন্য আমার বাচ্চা বাহাদুর বেড়ার অভ্যাস একটা যেদিকে সবগুলা সেদিকে ছুটে যাচাই বাছাই করে না এখন দেখেন আমি বলি দিচ্ছি আপনার সমস্ত প্রজারা এটা দুইয়া দুইয়া ফানি খাওয়া শুরু করল শেষ পর্যন্ত আপনি এত বড় একজন জ্ঞানী মানুষ বাচ্চা বুঝুর আপনিও তো একটু যাচাই করলেন না আপনিও তো বেড়ার দলের মতো জুতা দোয়া ফানি খেলে বাচ্চা উজির অন্যায় করছ জুতা ধোয়া পানি আমার খাওয়াইছ অন্যায় করছ তবে তোর মতো উজিরের আমার দরকার যা তোকে প্রমোশন দিয়া দিলাম এখন থেকে তুই উজিরে আলা স্বরাষ্ট্রমন্ত্রী আর বেতনও বাড়াই দিলাম তোর মতো উজিরের আমার দরকার আমার বেহস্থ এখন বর্তমান যুগের মানুষের আমাদের অবস্থা হয়েছে সেরকম একটা দিকে ছুটে আর যাচাই বাসাই বুঝে না সব সেদিকে ছুটে আল্লাহ আমি আপনাদেরকে বুঝেতেছিলাম কেয়ামতের ময় দানের অবস্থা কেয়ামতের ময় জানে মানুষ কবরের থেকে উঠার সময় এক নম্বর তো উলঙ্গ উঠবে দুই নম্বর কেয়ামতের ময়দানে উঠার পরে কোথাও স্থির হইয়া দাঁড়াইতে পারবেনা পারবেনা আল্লাহবা দাঁড়াইতে পারবেন ভয়াবহ কম্পন এই ভূমিকম্পের কারণে স্থির হইয়া কোথাও দাঁড়াইতে পারবে না তিন নম্বর সাত সূর্যের তাপ সাত সূর্যের তাপ চার নম্বর তামার জমিনের গরম নিচে তামা তো মাটি না আমার বেয়েরা চার নম্বর এইবার দুনিয়ার মধ্যে যারা কারো জমিন দখল করছে জোর করিয়া অন্যায়ভাবে জাল কবলা করিয়া আমার বেয়েরা আল্লাহ কবুল আলমিন ওই জমিনের টুকরাটাকে তার গলার মধ্যে জুলাইয়া দিবি গলার মধ্যে জুলাইয়া দিবে এবার সেটাকে যদি আলগাইতে না পারে যদি ওজন বহন করতে না পারে তো সেটাকে গলার মধ্যে লইয়া সামনের দিকে হাঁটতে চাইবে কিন্তু হাঁটতে পারবে না চলতে চাইবে কিন্তু চলতে পারবে না এদিকে সাতসূর্যের তাপে আল্লাহ একবার ফসিনাবায়ী হইতে হয়েছে গাম বাই হইতে হয়েছে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে আর কেউ এই গ্রামের মধ্যে ফসিনার মধ্যে সাত রাইতে থাকবে ও ছয় নম্বর না ৬ নম্বর যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে মালদার হয় মালদার হয় যে অন্যায়ভাবে মাল ইনকাম করে অন্যায়ভাবে দুর্নীতি করিয়া আত্মসাত করিয়া আল্লাহ আকবর আলী কোথে সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়ে তোলে অন্যায়ভাবে ইনকাম করে মাল আবার জাকাতো আদায় করে না এই মালকে আল্লাহ আকরবুল আলমীর সাপ বানাবে সাপ এই মারতে থাকবে আর বলবে আনা মালুকাওয়ার ন আমার বেহরা দুস্থাপ এই সব কিছুর উপরে এই গ্রন্থইটাকে বুকের মধ্যে লইয়া গলার মধ্যে জুলানো অবস্থা কে আমাদের জানে চলতে থাকবে ফিরতে থাকবে এই কথাটা আল্লাহ ফাঁকায়াদের মধ্যে বলিতেছেন কুল্লা। ওয়াকুল্লা ইনসানিন আল জমনাহু তাই ওয়াকুল্লাহ ইনসানিন আল্লাহফাক বলেন প্রত্যেক মানুষ আল জমনাহু আমি জুলাইয়া দেব তাই তার জীবনের কর্মকাণ্ডগুলাকে ফি অনুকিহী তার গলার মধ্যে তো কর্মকাণ্ডগুলাকে গলার মধ্যে জুলাইয়া দেব এই কথার অর্থ কি অর্থাৎ কর্মকাণ্ডগুলাকে ফেরস্তা লিপিবদ্ধ করছে এই দৈনন্দিনের আল্লাহ একদিনের এক পাতা দিনের পাতা এইরকম প্রতি বছর তিনশো পাতা যদি হয় সত্তর বছরে কত পাতা হয় সবগুলা পাতাকে বই বানাইয়া একটা বই একটা গ্রন্থ আল্লাহ গলার মধ্যে কি করে দিবেন জুলেয়া দিবেন একটা প্রশ্নের উত্তর দি প্রফেসরিনিকিরাম রাহি মহাম লিখতেছেন আল্লাহ কবুল আলমিন এইভাবে তো বলতে পারতেন ওয়াকুল্লা ইনসানিন আল জমনাহু আহু ফি যেহেতু তাই শব্দ দিয়ে আল্লাহ আমল বুঝেছেন তাই শব্দ দিয়াছেন আমল বুঝেছেন আমল আহ না বলিয়া তাই রাহু কেন আমার ভাইয়ের বা হাজরতলামা একের উপস্থিত ওনাদেরকে জিজ্ঞেস করেন তাই শব্দের অর্থ কি তারাইয়া তীরু তাই রানুয়া তাই তায়রুন শব্দের অর্থ হইল আবিদানিক অর্থেওয়ালা আর পরিবেশ বলা হয় উড়োজাহাজ এই উড়োজাহাজকে তাইয়ারা বলা হয় উড়ার মানার কারণে এয়ারপোর্টকে মাতার বলা হয় উড়ার মানার কারণে তা আল্লাহ কবুল আলমিন মানুষের আমলকে তায়রুন শব্দ বললেন কেন ব্দের অর্থ তো হল উড়নেওয়ালা পাখি আমার ভাইয়ের একটা পাখি আপনার ঘরের সামনে একটা গাছের ডালের উপরে বসা আছে আপনি তাকে দেখলেন একবার এদিকে তাকাইলেন আর একবার ওইদিকে তাকাইয়া দেখেন পাখিটা নাই পাখিটা নাই কোন দিকে উড়ে চলে গেছে একটা উড়ন্ত জিনিস একটা উড়ন্ত বস্তু একটা উড়ন্ত পাখি কিছুক্ষণ আপনার সামনে আছে আর কিছুক্ষণ পরে দেখেন আপনার সামনে নাই সেটা আপনার দৃষ্টির আড়ে চলে গেছে আপনার দৃষ্টি থেকে গায়ে হয়ে গেছে আল্লাহ কবুল আলামিন করে দুনিয়ার মানুষ নলেজে থাকে না সবগুলা তোমার চোখের চোখের দৃষ্টিতে থাকে না এমন হাজারো কাজ তুমি করছ যেই কাজগুলা তুমি করি তুমি ভুলে গেছ গুণা করছো তুমি কিন্তু তোমার মনে নাই তোমার সামনে থেকে সেটা গায়েব হয়ে গেছে তোমার দৃষ্টি থেকে গায়েব হয়ে গেছে তোমার জ্ঞানের বান্ডার থেকে গায়েব হইয়া গেছে তোমার মনে নাই তুমি বলিয়া গেছ কিন্তু মনে রাখিও তুমি আমি আমি আলামিন না। বলিনা আমিরমিন বলিনা এই জন্য আল্লাহ ফাকরব্বুল আল আমিন তা এরম শব্দ দিয়া সেটাকে উল্লেখ করছেন এই জন্য যে তোমার জীবনের পিছনের যত কর্মকাণ্ড যেগুলা তুমি করে তুমি ভুল গেছ তোমার নলেজের থেকে উড়ে গেছে কিন্তু আমির সেটাকে আবার বাস্তব বানাইয়া তোমার গলার মধ্যে এরপরে আল্লাহ ফক্রব আলমিন বলেন আল্লাহ ফক্রবুল আলমিন বলেন এরপরে আমি বাহির হলো নুখ্রিজু করা। আমার বাহির করার অর্থ হলো প্রকাশ করা আল্লাফাকবো কেয়ামতের কেয়ামতের দিবসে কিতাব একটা পুস্তক একটা বই আমার বেহরা আল্লাফাকুল আলমিন বলেনা যখন বইটা সে হাতে পাবে তখন খোলা অবস্থায় পাবে এই খোলা অবস্থায় ও বেহরা দুঃস্থ অভাব একটা খোলা সিটির মতো একটা খোলা বই আমি তার সামনে পেশ করব আল্লাহ কাবুল আলমিন বলেন এই বইয়ের মধ্যে তার জীবনের শুরু থেকে অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়ার শুরু থেকে নিঃশ্বাস করছে এই সমস্ত কর্মকাণ্ড এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকবে মূলত এই বইটাই হবে তার আমল নামা এই বইটাকে শেষ পর্যন্ত মিজানের পাল্লার উপরে উঠাই দেওয়া হবে আমার ভাইয়েরা দোষ এই বইয়ের মধ্যে যে সমস্ত নেকির লেখাগুলা আছে সেইগুলাকে নেকির পাল্লায় দেওয়া হবে যে সমস্ত বদির লেখাগুলা আছে সেগুলাকে বদির পাল্লায় দেওয়া হবে এখন ওজন করা হবে কোন কোনটা বাড়ি হয় যদি নেকির পাল্লা বাড়ি হয় তাহলে আমল নামা আসবে ডাইন হাতে আর যদি বদির পাল্লা বাড়ি হয় তাহলে আমল নামা আসবে বাম হাতে আল্লাহ ফাকবুল আলমিন বলেন আমার বন্দা তোমার বইটা তুমি নিজে পড় তোমার বইটা তুমি নিজে পড় এখানে একটা কথা বলিতে হয় না ভুললে হয় না আমার বেয়ের দোষ তো আবার প্রত্যেকটা বই লিখার জন্য একটা বাসা হইতে হয় কি হইতে হয় বাসা হইতে হয় বাংলা ভাষার বই আছে ইংরেজি ভাষার বই আছে উর্দু ভাষার বই আছে আরবি ভাষার বই আছে হিন্দি ভাষার বই আছে গুজরাটি ভাষার বই আছে চায়না ভাষার বই আছে জাপানি ভাষার বই আছে আছে না নাই। নাতের ময়দানে আল্লাফাকবুল আলামিন প্রত্যেক মানুষের জীবনের কর্মকাণ্ড লিপিবদ্ধ থাকা যেই বই মানুষের সামনে পেশ করবেন সেই বইটা কোন ভাষায় লিখিত হবে কোন ভাষায় আরবি ভাষায় আরবী ভাষায় লিখিত হবে ও বেয়েরা দুঃস্থ অভাব ইন্টারন্যাশনাল ভাষা যেহেতু আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা কি আরবি ভাষা কেমনে ইন্টারন্যাশনাল ভাষা আমার বেয়েরা ইন্টারন্যাশনাল বলা হয় এক বর্ডার এই পাশে এক বর্ডারের ওই পাশে একটা বর্ডারের দন পাশে যেই জিনিস চলে সেটার নাম হল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ও দোস্তবাব দুনিয়ার মানুষ না বুঝিয়া ইংরেজিকে কয় ইন্টারন্যাশনাল ভাষা আসলে ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা না কারণ ইংরেজি ভাষা বর্ডার এদিকে চলে ওই চলে না বর্ডারের নাম হইল কবর বর্ডারের নাম কি কবর বর্ডারের নাম হইল মত আমার বাইরা গুস্তাব মত নামের মৃত্যু নামের বর্ডার এই দিকে ইংরেজি চলে কিন্তু আরবি আমার সচেতন বাহিরা একটু বুঝে তাফসির কারে বলে আল্লাহ আকবর ওনারা দিছে আমারে আয়াত আমি তো এইটার উপরেই আলোচনা করতে হবে না হলে তো আমি অহুবহদ বদরের ঘটনা বলতাম ইসুব লেখার ঘটনা বলতাম আল্লাহাক এই পৃথিবীতে সর্বমোট মৌলিক যতটা ভাষা সৃষ্টি করছেন এই ভাষার সংখ্যা হল একষট্টিটা ভাষা সিক্সটি ওয়ান মৌলিক ভাষা শাখা প্রশাখা তালাশ করলে হাজার হাজার বলে হুজুর কেমনি বাংলা আমাদের ভাষা না আমরা বাংলা ভাষা না দেখেন বাংলা তো বাংলা কিন্তু এক বাংলা হলো পয়সা দিয়ে হালা কয়সা নাই হালা কয়সা না থাকলে নাই ম্যাপর টাকা লগেবেন দেখি মুহার পারবি পারবি বাংলা কি বাংলা ভাষা এটাও কি আন্ডা বেকগুন কাল গোবার যাই ভাত খাইছি তুমি খাইছ নেই রেবা এটাও বাংলা ভাষা কথা বুঝছেন না বুঝেন নাই এরকম শাখা যান। তাহলে হাজার হাজার ভাষা আছে মৌলিক ভাবে একষট্টিটা মৌলিক ভাবে কটা আল্লাহর হাবিব দুনিয়ার মানুষেরা রসুল্লাহেরা মারুমা তোমাদের প্রত্যেকটা মানুষের জিব্বার মধ্যে যদিও একটা একটা বাসা তোমাদের প্রত্যেকের মুখের মধ্যে আল্লাহ জারি করে দিয়েছেন কিন্তু প্রত্যেকের জিব্বার মধ্যে একষট্টিটা বাসা আল্লাহবাক স্থাপন করে দিয়েছেন আচ্ছা একটা উদাহরণ দি এই মোবাইল মোবাইলেটার ডিসপ্লে তে ইংরেজি ভাষা চালু আছে কোন ভাষা ইংরেজি ভাষা কিন্তু ক্লিক করলে দেখবেন দশ বারোটা পনেরোটা ভাষা বাইরে আসছে সেখান থেকে যেই ভাষাটা আপনি সিলেক্ট করবেন সেই ভাষাটা ডিসপ্লে আসে যাবে ঠিক না এবার আপনি যদি ইংরেজি না জানেন ইচ্ছা করলে ডিসপ্লে বাংলা আইনে বাংলা ভাষা ব্যবহার করতে পারবেন ইচ্ছা করলে আপনি আনি ফার্সি আনি ফার্সি ভাষা ব্যবহার করতে পারবেন ইচ্ছা করলে আরবি ভাষা ব্যবহার করতে পারবেন আমাদের বাংলাদেশে এইরকম এক একজনে এক এক ভাষা মোবাইলের ডিসপ্লে ব্যবহার করা যে মানুষ আছে না নাই হাজার হাজার ওলা মাইকেরাম আছে মোবাইলের ডিসপ্লে তে আরবি ভাষা ব্যবহার ঠিক না ব্যাটিক অনেক মানুষ আছে মোবাইলের ডিসপ্লে তো তুমি মনে যেটা চাই সেটা কেমনে ব্যবহার করে কথা বুঝছেন না বুঝেন নাই আল্লাহ ফখর আলম প্রত্যেকটা মানুষের ডিসপ্লে মধ্যে এক একটা ভাষা ওপেন করে রেখছে কারো ডিসপ্লে বাংলা ওপেন করে রেখেছে কারো ডিসপ্লে মধ্যে ইংরেজি ওপেন করে রেখেছে এই জন্য কারো মাতৃভাষা আরবি কারো মাতৃভাষা ফার্সি কারণে আল্লাহা যেটা ওপেন করে রেখেছে কিন্তু যদিও ডিসপ্লে মধ্যে এক জনের এক একটা ভাষা আল্লাহফা ওপেন করে রেখছে প্রত্যেকের জিব্বার মধ্যে একষট্টিটা ভাষা প্রতিস্থাপিত আছে একষট্টিটা ভাষা কি আছে প্রতিস্থাপিত আছে যদি জিব্বার মধ্যে প্রতিস্থাপিত না থাকতো তাহলে তুই বাংলা মায়ের সন্তান হইয়া ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করিমেই বাংলা মায়ের সন্তান হইয়া ওয়ার্ক পিসায় সৌদি আরব যাইয়া সেখানে সোলেমানি আরবি শিখিয়াছি বাংলাদেশে আসি মিয়া সব সাথে আরবি কেমনে বলতে পারিস কেবল হাল প্রতিস্থাপন করে রেখেছে ওই একষট্টি ভাষা তোর মধ্যে আরবিও আছে তোর মধ্যে আরবি আল্লাহ হাবিব জনাবি মোহাম্মদ রসুল্লাহামা হে দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে জিব্বার মধ্যে আল্লাহাক যে একষট্টিটা ভাষা প্রতিস্থাপন করে রেখেছেন তোর মধ্যে একটা ভাষা আর অভি ভাষা আছে প্রত্যেকটা মানুষ যে যেই ভাষা হোক না কেন যার ডিসপ্লেতে যেই ভাষা থাকুক না কেন চক্ষু বন্ধ হওয়ার পরে দুনিয়ার মানুষ বহন করি তাকে যখন কবরে নিয়ে রাখিয়ে আসবে কবরের মুখ বন্ধ করি দেওয়ার পরে অটো সিস্টেমে তার জিব্বার থেকে আর অভি ভাষা চালু হয়ে যাবে সেই ইংরেজি মায়ের সন্তান সে অর্দু মায়ের সন্তান সে হিব্রু মায়ের সন্তান সে সুরিয়ানি মায়ের সন্তান সে পার্সি মায়ের সন্তান আল্লাহবর সে বাংলা মায়ের সন্তান কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তার ডিসপ্লে তে আরবি ভাষা চলে আসবে অটো সিস্টেম এটা যখন তাকে আরবি ভাষায় প্রশ্ন করবে মার রা তখন সে আরবী ভাষার প্রশ্ন শুধু বুঝবেই না বরং সাথে সাথে উত্তরও দিবে আরবি ভাষায় হয়তো বলবে রব্বি আল্লাহ এটাও আরবি আর নতুবা বলবে হা হা লা আরবি আমি আপনাদেরকে বুঝে কেটেছিলাম আমার ভাই এরা দু প্রত্যেক মানুষের নামায় আয়া আমাল যে আল্লাহাক লিপিবদ্ধ করে রাখবেন ওই নামায় আয়া আমালটা কোন ভাষায় লেখা থাকবে কোন ভাষায় আরবি আল্লাহাক যে কয় কয়েক কিতাব আল্লাহ আল্লাহাক বলবেন কি এ প্যারাক কিতাব আঁকা হে আমার বন্দা তুমি তোমার বইটা পড়ো তুমি তোমার গ্রন্থটা পড়ো কত মানুষ আছে লেখাপড়াইত কি জানা না আমাদের সমাজের সব মানুষ কি শিক্ষিত অশিক্ষিত মানুষ আছে না আবার এর মধ্যে ইংরেজি শিক্ষিত আছে না অনেক মানুষ আছে আর জানে না যারা যারা এতে আরবি ভাষা জানতো না তারাও পড়তে পারবে কি পারবে না প্রত্যেকে ঘটতে পারবে এ আমাদের ময়দানে বোঝা গেল অশিক্ষিত কেউ থাকবে না অশিক্ষিত কেউ থাকবে না সব শিক্ষিত হইয়া যাবে অটো সিস্টেম একে আমাদের ময়দানে সব শিক্ষিত হইয়া যাবে আমার মেয়েরা দোস্তা ভাবেরা অটো সিস্টেম এ মানুষ যে হইয়া যাবে কোন ভাষায় শিক্ষিত হবে ইংরেজি ভাষায় না আরবি ভাষায় আরবী ভাষায় এই জন্য আল্লাহ জনাবাহ দুনিয়ার আমিরা যখন আরবি অতএব দুনিয়ার জীবনে তুমি আরবি ভাষাকে মহব্বত করো আরবি ভাষাকে ভালোবাসো আহিবুল আরব আলিস আহিবুল আরবা লিস হ্যাঁ দুনিয়ার মানুষেরা আরবি কে তোমরা মোহবত করো আরবি ভালোবাসো তিন কারণে দুনিয়ার মানুষেরা আরবি তোমরা মোহ্বত করো কেননা আমিন কোরআন আরবি এবং আের বাসা হবে আরবি ব্যস্তের বাসা হবে আরবি ভাষাও কি হবে আরবি হবে দেখেন দুনিয়ার মধ্যে শিক্ষিত অশিক্ষিত অন্য যত শিক্ষায় শিক্ষিত সব মানুষকে আমাদের ময়দানে আরবি ভাষায় শিক্ষিত এই জন্য আল্লাহ ফাকরুল বলবেন তুমি তোমার বইটা পড় তুমি তোমার কিতাবটা পড় আল্লাহ আলামিন কাফা ফাকবুল আলমিন বলেন্লাহ ফকুল আলামিন বলেন ও বন্দা দুনিয়ার মানুষ মহাসাভা করে মহাসাভা কেমনে আমি আপনাদেরকে বুঝে এই জিনিস বুঝেতে গেলে এখন যারা আছেন বসা ওনারাও থাকবেন না হ্যাঁ আগের সময়ের কথা বলতেছি আগে মানুষে বাজারে নিয়ে চাউল বিক্রি করতো না দাম বিক্রি করতো না আপনাদের দেশে ছিল এই যে চাউল আর ধান যে বাজারে নিত বিক্রি করার জন্য বাড়ি থেকে নেওয়ার সময় একবার পরিমাপ করে নিত কি একবার পরিমাপ করে নিত না উনি বিশের বা বিশ কেজি চাউল বিক্রি করবে তো এই বিশের বা বিশ কেজি বাড়ির থেকে মাফিয়া নিবে না এখন মাফিতে বাড়ির থেকে নিচে এটা কি কাস্টমার মানবে না কাস্টমারের সামনে কাস্টমারকে আবার মাফি দিতে হবে হবে হবে মাফি দিতে আপনি যদি বলেন আমি বাড়ি থেকে মাফি এনেছি কাস্টমার বলবে আমি সেটা তুমি আবার মাফি দাও আমার ভাইরা দোস্ত আবাব এইটার নাম হচ্ছে মহাসভা এটার নাম কি মহাসভা আল্লাহুল আমার কাছে তুমি হিসাব দেওয়ার জন্য আগে নিজের হিসাব দান নিজে করো যখন তোমার আমল নামা তোমার সামনে পেশ করা হইল তোমার কিরাব তোমার মধ্যে পেশ করা হইল এটাকে তুমি পড়ো এটাকে পড়ি তুমি হিসাব করো তোমার আমল নামার মধ্যে তোমার কি পরিমাণ নেকি আছে কি পরিমাণ বদি আছে এই নেকি আর এই বদির দ্বারা তোমার ঠিকানা জান্নাত হইতে পারে না জাহার্নাম হইতে পারে তুমি জান্নাতে যেবে না জাহার নামে তুমি হিসাব করো তোমার হিসাবটাই আজকে তোমার বিরুদ্ধে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর আমি তোমাকে হিসাব করে দিতে হবে বলে হাজুর বিরুদ্ধে বিরুদ্ধে একটা আল্লাহ আছে যেখানে লাম আছে সেটাই উপকার বুঝায় যেখানে আলা আছে সেটা অপকার বুঝায় যেখানে লাম আসে সেখানে দোয়া বুঝায় যেখানে আলা আসে সেখানে দোয়া বুঝায় বিচারের রায় হওয়ার জন্য তোমার হিসাবটাই যথেষ্ট অন্য কেউ হিসাব করা লাগবে না এরপরে আল্লাহ সালা এর সাত করেন এরপরে আল্লাহ ফক্রবুল আলমিনের সাথ করেন আর জাহান্নামের রাস্তা হলো গুমরাহির রাস্তা এখন যে ব্যক্তি হেদায়তের রাস্তায় পরিচালিত হবে সে নিজের জন্য নিজের উপকারের জন্য পরিচালিত হইতেছে আর যে জাহান্নামের রাস্তায় পরিচালিত হবে সে আল্লাহ জাহান্নামের রাস্তায় গুমরাহির রাস্তায় যে পরিচালিত হইতেছে সে নিজের ক্ষতি নিজে করতেছে নিজের অপকার নিজে করতেছে আল্লাহ আল্লাহাক বলেন ওয়ালা তাজিরুয়াজিরাত দুনিয়ার কোন মানুষ একজনের বোঝা আরেকজন বহন করবে না একজনের নিবে না প্রত্যেকের নিজেই বহন করতে হবে আল্লাফাক আমি আল্লাহর দস্তুর আমি যতক্ষণ পর্যন্ত নবীর পাঠাইয়া কোন জাতি কোন কং কোন গোত্রকে যতক্ষণ পর্যন্ত সতর্ক না করি ততক্ষণ পর্যন্ত আমি তাদের শাস্তি দিই না বুঝাইতে চাই হে দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে আমি শাস্তি দিতেছি এটা আমার দোষে নয় তোমাদের দোষে আমি তোমাদেরকে সতর্ক করছিলাম কিন্তু তোমরা সতর্ক হও নাই ও আমি না হাত্তা না আল্লাহ আকের দরবারে হিসাব দেওয়ার জন্য ময়দানে আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার আমাদেরকে তৌফিক কান করেনা আলমিনের কণ্ঠে পাখিরা পর্যন্ত পাঁচটা পয়গাম্বরের শিবত নিয়া গুন নিয়ে একটা মানুষ জান্নতে যাবে কণ্ঠস্বর থাকবে দাউদ আলাহিসের মতো কয়জন গেল জন। লম্বা বড়ি হবে আদম সালামের মতো সুন্দর হবে ইউসুফ সালামের মতো আর কণ্ঠস্বর হবে দাউদ আলাহিসামের মতো শক্তিশালী হবে মুসা সালামের মতো মুসা সালামের মতো শক্তিশালী হবে একটা জান্নাতি মানুষ বলতে পারেন মুসাল সাল্লাম কি পরিমাণে শক্তি কেমন ছিল মধ্যে